যিনি দাঁড়ানোর মতো সামর্থ্য আছে বা রুকু করার মতো সামর্থ্য আছে সস্তা করার মতো সামর্থ্য আছে তিনি চেয়ারা নামাজ করলে তার নামাজে বাতিল আর যিনি বসতে পারতেছেন না মসজিদে আপনি যেভাবে বসতে পারেন হয় ফাঁ মেলে দিয়ে বসতে পারেন আপনি বা আপনি যে কোনো উপায়ে বসতে পারেন তাহলেও চেয়ার নামাজ আয় হবে না কিন্তু বসা যায় না তিনি বসতেও পারেন না দাঁড়াতেও পারেন না কিন্তু চেয়ার দিলে উনি চেয়ারের উপরে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 তো এই হাদিস থেকে ওলামাইকেরাম দলিল পেশ করেছেন যে এরকম পরিস্থিতি হইলে তার জন্য যাই যে পরিস্থিতিতে তিনি দাঁড়াইতে পারতেছেন না বসতে পারতেছেন না আর কোনো উপায় নেই আর যদি চেয়ারেও বসতে না পারেন তাহলে তো তিনি তখন ঘরে শুয়ে শুয়ে আদায় করবেন জি আমরা আর প্রশ্নত না করি আটটা পনেরো হয়ে গেছে জি আরও একটা আছে যে সকল দুষ্ট জিনেরা মানুষের ক্ষতি করে তাদেরকে বোতলে ভরে রাখা জাহেজ কিনা বোতলে ভরে রাখার মতো পাওয়ারফুল ব্যক্তি পৃথিবীতে নাই বোতলে বরবে কে বোতলে তো সোলাইমান আলিহালামের যুগে আল্লাহাক সোলাইমান আলি সাল্লামকে ওই পাওয়ার আল্লাহ দিয়েছিলেন যে তিনি জিনদেরকে তার বসীভূত করে দিচ্ছেন তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন তো সোলাইমান আলি সাল্লামের পরে আর কারও এরকম পাওয়ার নাই তিনি ধরিয়ে এনে জিনকে বোতলে ঢুকাইবেন যদি পাওয়ার হয়তো বেলকি বাজে মানুষকে মানে টাকা ইনকাম করার মানুষকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে মারতাম যে সংক্ষেপে বলে পেলাম যে জি আলহামদুলিল্লাহ ভাই বলছেন হালাল হরামের মাঝখানে মাকরো এবং জায়েজ এই দুইটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন বিস্তারিত তো বিস্তারিত এখন সম্ভব না সংক্ষিপ্ত কথা হইল আপনার হালাল এবং হারাম তো নির্দিষ্ট নবিসাম বলছেন যে আল হালাল ও বাহে লাল হারাম ও বাহে হালাল হারামে স্পষ্ট মাত্র বিষয়টা হইল মাত্র হারামের কাছে মানে নিষিদ্ধ কিন্তু এটা হারামের ব্যাপারে সরাসরি পুরাণ একাডেমির আয়াত নাই বা নবী সাল সালামের সরাসরি হাদিস নেই কিন্তু আয়াতের অনুকূলে নবী সাল্লামের অন্যান্য হাদিসের অনুকূলে বোঝা যাচ্ছে যে এই কাজটা ইসলামের বৈধ না এটা নিষিদ্ধ তখন এটাকে হারাম শব্দটা ব্যবহার না করে এখানে বলা হচ্ছে যে এটা মাকরু এটাকে শরীয়তোর ভাষা মাকরু মাক্রু মানে এটাও নিষিদ্ধ এটা করা যাবে না আর মানে এটা হারামের থেকে একটু হালকা কিন্তু এটাও নিষিদ্ধ আর জায়সটা হলো যে একটা হলো সুন্না নবী সাল্লা ইসলাম যে পদ্ধতিতে যেভাবে করেছেন ওইটা সুন্না কিন্তু সুনার পরে এমন কিছু জিনিস থাকে যেগুলো হয়তো নবীসাল্লামের যুগে বা ওইভাবে ছিল না তার নবিসরুল সালাম ওইগুলো ব্যবহার করেন নাই বা অনুমতি দেন নাই বা এরকম নবিসামের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই সাহবাইকেরামের সাথে নাই কিন্তু এটা শরীয়তে নিষেধ না শরীয়তের ভিত্তিতে এটা বলামাইকেরাম আহলুল এলমেরা এটাকে দেখছেন যে এটা শরীয়তে বৈধ তখন এটাকে আর বলা হয় না এটাকে বলা হয় যায় জি ভাই বলেন জি আলহামদুলিল্লাহ ভাই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশ্ন করেছেন যে অনেক সুদী ব্যাংক সুদভিত্তিক ব্যবসা করেন এরকম ব্যাংক দেখা যায় যে এস এস সি এইচএসিতে যারা ভালো রেজাল্ট করে বা এদেরকে স্কলারশিপ দেন তো এই স্কলারশিপ নেওয়া বৈধ কিনা যদি যিনি স্কলারশিপ নেবেন উনি যদি মানে অসহায় হন এটি তারপরে অসহায় মানে তার আর কোনো উপায় নেই তিনি এই সহযোগিতাটা পেলে তার শিক্ষা কার্যক্রম চালানোটা তার জন্য একটু সুবিধা হবে তার জন্য এটা অনুপায় হিসাবে বই দে কিন্তু স্বাভাবিক যারা যাদের মানে সামর্থ্য আছে যাদের মা বাবা আছে যাদের সামর্থ্য লেখাপড়ার খরচ চালানোর মতো অ্যাবিলিটি আছে তাদের জন্য এই সুদভিত্তিক প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ নেওয়া এটা বৈধ হবে না সুবাহকালিক আসত আল্লাহ